在孟加拉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 আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যারা পিস টিভি বাংলার দর্শ অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সন্ন্যাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আমরা ইসলামী ভ্রাতৃত্বের দায়িত্বগুলো কোরআনার আলোকে আলোচনা করছিলাম আমরা দেখলাম কোরআন কেরিমে সুরা হজুরাতে মোমেনদের পরস্পর ভাই ইমানি ভ্রাতৃত্বের মূল ভিত্তি এটা বলার পরে আল্লাহ এই ভ্রাতৃত্বের চাহিদা কি আর কি করলে ভ্রাতৃত্ব নষ্ট হয় কয়েকটা বিষয় উল্লেখ করেছেন একটা আয়াত আমরা গত পর্বে আলোচনা শেষ করেছি আল্লাহ তারা পরস্পরে উপহাস করতে দোষারোপ করতে করতে নিষেধ করেছেন হারাম করেছেন এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন ইন আল্লাহ তাবুর রাহিম হে ইমান দরগন তোমরা অধিকাংশ ধারণা জন কল্পনা আন্দাজ কথাগুলো ধারণাগুলো পরিত্যাগ করো মানে আপনি নিঃ জানেন না এমন বিষয় মনে করছেন এইটা বোধ হয় নিশ্চিত জ্ঞানের বাইরে সবকিছুকে জন ধারণা বলা হয় আল্লাহ বলছেন এগুলো ত্যাগ করো এই ধারণা ভিত্তিক কথা কাজ আচরণ এটা তোমাদেরকে পাপের ভিতরে নিমজ্জিত করবে খবরদার ধারণা বর্জন করবে ধারণা থেকে আত্মরক্ষা করবে ধারণা নির্ভর কথা একটা লোক হেঁটে যাচ্ছে পাশে একটা মেয়ে আছে নিঃশয় একটা খারাপ সম্পর্ক আছে অথবা কারোর কাছ থেকে কোনো কথা শুনে অথবা অন্যায় কাজগুলো দেখে তার ব্যাপারে যেটা দেখছি তার বাইরে অতিরিক্ত আল্লাহ বললেন কিছু ধারণা ধারণাটাই মহাপ একে অপরের দোষ খুঁজো না গোপন দোষ অনুসন্ধান করো না ওলা একতা বা আর দোষ অনুসন্ধান ছাড়াও মানুষের যদি গোপন দোষ তোমাদের জানা থাকে মৃত ভাইয়ের গোস্ত খাবে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া আর গিবোধ করা একই রকমের জুলুম এবং মহাপ কারণ ভাই মরে গেছে গোস্ত কেটে খাচ্ছে কিছু বলতে পারছে না কিন্তু খুবই গর্হিত নোংরা ঘৃহীত কাজ আমাদের অপছন্দনীয় কাজ ঠিক তেমন অনুপস্থিত আমি তার কথাটা আলোচনা করছি সে তো তার পক্ষে কিছু বলতে পারছে না এর জুলুম আর হতে পারে না তাই আল্লাহ মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে গিবতকে তুলনা করলেন আর গিবত কত ভয়ঙ্কর আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে এটা বুঝিয়েছেন মিথ্যা নয় বলছেন আল্লাহ এবং একরা তোমার ভাইয়ের অনুপস্থিতি তুমি তাকে এমন কথা বললে যে কথা সে অপছন্দ করে গীবতের মানদণ্ড কিন্তু খুবই সুস্পষ্ট যে কথা পিছনে বললে তার কানে গেলে মনটা খারাপ লাগবে এই কথা তার পিছনে বলা আপনি যদি এমন ভাবে বলেন এমন ভাষায় বলেন এমন কথা বলেন যেটা তার কানে গেলে তার কানে গেলে মন কষ্ট লাগবে তবে কথাটা সত্য যদি হয় সত্যই তার ভিতরে এই ত্রুটি এই দোষ বিদ্যমান থাকে রসোল্লা বলেন ইনকানাফি আখি খামা তা দেখ তুমি যদি তোমার ভাইয়ের সত্য দোষ যে দোষটা হয়তো অনেকে জানে না যে দোষটা পিছনে আলোচনা করলে সে কষ্ট পাই এই সত্য দোষ আলোচনা করো তাহলে এটাই তো গীবোধ আর যদি মিথ্যা বলো তাহলে তো এটা আরও বড়ো পাপ অপবাদ সময় দর্শক আল্লাহ তালা আমাদের দায়িত্ব দিলেন তোমরা ধারণা ভিত্তিক কথা বলো না তোমরা দোষ অনুসন্ধান করো না ধারণাই করো না দোষও খুঁজো না দোষ জানলেও অনুপস্থিতিতে বলো না আল্লাহ হারাম করলেন মরা বাহের গোষ্ঠ তো খাওয়ার আমরা অনেক সময় এটাকে নানা অজুহাতে বৈধ করি কোরআন এবং সুন্নাই গিবতকে বৈধ বলে কোথাও বলা হয়নি এই এই কারণে বৈধ তবে রাসলাম বিভিন্ন বক্তব্য আচরণ থেকে কিছু ওলা করেছেন যে বিশেষ প্রয়োজনে মানুষের মান সম্মান সম্ভ্রম দিন ইমান বাঁচানোর জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো দোষ প্রয়োজনে বলা যেতে পারে সমাজ দর্শক আল্লাহ তালা কোরআন করিমে শকরের গো মাংস প্রবাহিত রক্ত মদ এগুলো হারাম করেছেন আল্লাহ তালা কোরআন কেরিমে শুকরের মাংস রক্ত মৃত প্রাণী এগুলো হারাম করার পাশাপাশি বলেছেন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে এগুলো খাওয়া যাবে পান করা যাবে তার মানে কি আমরা একটু সমস্যায় পড়লেই রক্ত পান করব শোয়ারের গোস্ত খেতে থাকব মরা পানি এনে রান্না বাড়া করে ফুর্তি করে খাবো যা আল্লাহ তো বলেছেন কা মাঝে মাঝে প্রয়োজনে খাওয়া যায় না মোমেন্ট প্রাণপণে চেষ্টা করবে এগুলো বর্জন করার জীবন চলে যাবে বর্জন না মৃতপ্রাণীর ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন প্রয়োজনে খেতে পারবে কিন্তু গিবতের ক্ষেত্রে আল্লাহ কিন্তু কোরআনে বলেননি প্রয়োজনে গিবত করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম কোনো হাদিসে বলেননি প্রয়োজনে গিবত করা যাবে তবে রসুল্লাহ সাল্লা কোনো কোন হাদিসের আলোকে উলাম যেটা মূলনীতি বের করেছেন ঠিক আছে যে গিবত হারাম হয়েছে মানুষের সম্ভ্রম রক্ষা করার জন্য কিন্তু সম্ভ্রম রক্ষা করতে গেলে যদি মানুষের ইমান চলে যায় টাকা পয়সার ক্ষতি হয় জীবন চলে যায় তাহলে জীবন বাঁচানোর জন্য নসিহতটা তখন বড় ফরজ হয়ে যায় তবে একান্ত বাধ্য হয়ে যেটুকু না বললে নয় অতটুকু বলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াশাল্লামের বিভিন্ন হাদিসে গিবতের মহা অপকারিতা বারবার এসেছে মহাপের কথা বারবার এসেছে কাজেই আমরা যতটুকু বলতে হবে বলবো। এবং সেটা ফুর্তির জন্য না বাধ্য হয়ে আল্লাহ যেহেতু ইমান বাঁচাতে একটু বললাম সাথে নয় নিজের মনের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নয় একান্ত বাধ্য যতটুকু না বললে নয় যেমন এক ব্যক্তি আপনার কাছে এসেছে একটা একজন মানুষের বিষয়ে পরামর্শ নিতে তাকে ম্যানেজার বানাবে তার অর্থ বাণিজ্যিক প্রতিষ্ঠানে অর্থনৈতিক দায়িত্ব দেবে আপনি যদি তার অর্থনৈতিক লেনদেনের ত্রুটি জানেন বলবেন না জানলে বলবেন না কিন্তু তার ব্যক্তিগত অন্য চারিত্রিক ত্রুটি আছে যেটার সাথে অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক নেই এটা আপনি বলতে পারেন না অপ্রাসঙ্গিক হলে আপনি প্রাসঙ্গিক ত্রুটি তাই শুধু বলবেন আর আমরা মানুষের একে অপরের দোষ নানানভাবে বলি এটা পুরোটাই হারাম এ থেকে আত্মরক্ষা করতে হবে যদি কারোর ব্যাপারে কিছু বলতে হয় খুব খেয়াল রাখবেন এমন বাক্য এমন ভাষা এমন ভাবে বলবেন যেন এই বাক্যটা হুবহু তার কাছে গেলে তার কষ্ট পাওয়ার কিছু থাকবে না এটা তার ভয়ে নয় আল্লাহ আপনাকে ধরে ফেলবেন। গীবত হয়ে গেলে হারাম আর নসিহাত হলে হালাল হবে কাজে গীবত হওয়ার শর্ত কি কোন মানুষের সত্যকারের ত্রুটি আন্দাজ কল্পনার ত্রুটি নয় সত্যকারের ত্রুটি তার পিছনে বলা এমন ভাবে যাতে সে জানলে পারে এক অপছন্দ করে মনটা খারাপ লাগে আর আপনি যদি ভাবে বলেন যেমন হ্যাঁ লোকটার ব্যাপারে ঠিক আছে উনি আমাকে ভালো জানি থাকে আশা করি তিনি ভালো তার অনেক গুণ আছে তার এই জিনিসটা ব্যাপারে আমার আপত্তি আছে আমি মনে করি এটা ঠিক না তিনি ভালো জানেন বা যে ভাবে আমরা যদি মনে করি তিনি উপস্থিত থাকলে আমি কি বলতাম আমরা চিন্তা করি তাহলেই আমরা বুঝতে পারবো এখন তিনি উপস্থিত না হলেও রাবুল আলমিন উপস্থিত আছেন আমার কথাগুলো তিনি রেকর্ড করছেন এটা গিবোধ হলে আমাকে ধরবেন আর গীবত না হলে নসিয়াত হিসেবে এটা আমার জন্য সোয়াবেশে যেতে পারে কাজেই এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সমান্ত দর্শক আল্লাহ তালা কি বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি ভয় করো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন তিনি ক্ষমাকারী তিনি করুণাময় আর এই সব কিছুর মূল বিষয় আল্লাহ এর পরের আয়াতে বলে দিলেন এই যে আমরা উপহাস করি একে অপরকে দোষারোপ করি মন্দ উপাধি দিই পরের দোষ খুঁজি আন্দাজে কিছু দোষের কথা বলে দিই পরের গিবোধ করি দলীয় কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে ধর্মীয় কারণে কারণে আঞ্চলিক কারণে দেশের কারণে করি আর এজন্যই আল্লাহ তালা মূলনীতি বলে দিলেন ইয়া ইনকিমা ইল আ দল উপদল দেশ কাজে এগুলো সব পরিচয়ের জন্য দুনিয়ার পরিচয়ের জন্য তোমার সবকিছু আল্লাহ মর্যাদা তাকুয়াই সমস্ত দর্শক আর এই তাকুয়াটা ভিতরে থাকে এটা হলো ভ্রাতৃত্বের দাবি আর এই ভ্রাতৃত্বের দাবি জন্য আমার অহংবোধ সম্মান দেশ জাতি রক্ত মর্যাদা কি এবাদত তাকুয়া এগুলোর কারণে আমাকে প্রভাবিত না করে আমাকে আমিদ্দানা দেখছেন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 সম্মান দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সুন্নাথের আলোকে ভৃতৃত্ব ও ভালোবাসা এ বিষয়ে আমরা কোরআন এবং সুন্নার নির্দেশ জানতে চেষ্টা করব। আল্লাহ তালা কোরআন কেন বলেছেন মোমেনাগণ একে অপরের ওলি অলি মানে অন্তরের বন্ধু অভিভাবক সহায়ক তাহলে এক মুমেন আর এক অন্তরের ভালোবাসা পাবে গভীর প্রেম পাবে যেটা মোমেন যিনি নন তিনি পেতে পারবেন না মোমেন জিনি নন তার সাথে আমাদের সামাজিক সম্পর্ক থাকবে আমরা তার কল্যাণ করব তার উপকার করব প্রতিবেশী হিসেবে মানুষ হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করব কিন্তু অন্তরের ভালোবাসা এটা মুমেনদের জন্য এই আল্লাহ কোরআন করিমে বিভিন্নভাবে বলেছেন মোমেন কখনো কাফের কে অলি অন্তরের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না তাহলে মোমেনের জন্য অন্তরের গভীর বন্ধুত্ব আর কোন ব্যক্তি কুফুরিতে লিপ্ত তার প্রতি গভীর পারে না দর্শক আপনি করবেন এটা ইসলামের সমের সাম্প্রদায়িক দর্শক মোটেও না সাম্প্রদায়িকতার অর্থ নিজ ধর্ম পালন নয় সাম্প্রদায়িকতার অর্থ অন্য ধর্মের কাউকে তার ধর্মের কারণে হেয় করা তার অধিকার বঞ্চিত করা ইত্যাদি ইসলাম সর্বপ্রথম ধর্ম যা অন্য সকল ধর্মের অনুসারীদের দায়িত্ব পালন করতে তাদের অবজ্ঞা না করতে তাদের ধর্মীয় মূল্যবতে আঘাত না দিতে বারবার নির্দেশ দিয়েছে তবে খুব সহজ বিষয় আপনার ভিতরে কোনটা বেশি আপনি একটা রাজনৈতিক দল করেন এক ব্যক্তি আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনি যাদের কভীর ভক্তি করেন যাদের আদর্শ পালন করেন তাকে গালি দেয় তার বিরুদ্ধে আজে বাজে কথা বলে আপনি কি তাকে গভীরভাবে ভালোবাসতে পারবেন গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার দায়িত্ব তাকে কথা বলার সুযোগ দিতে হবে তার বক্তব্য সে পেশ করবে তবে আপনি যদি তার সাথে ঐক্যমত পোষণ করেন তাকে অন্তর দিয়ে ভালোবাসেন তার এই আপনার দল বিরোধী নেতাবিরোধী কথায় আপনি হাতে তালি দেন তাহলে অন্তত আপনার দলের মানুষেরা আপনাকে দলে রাখবে না আর আপনার দলের প্রতি যে আপনার কোনো ভালোবাসা নেই এটা অপমান হয়ে যাবে সমাজ দর্শক কাজেই যে ব্যক্তি মহান আল্লাহর সাথে শির কুফুরিতে লিপ্ত আমি তার শির কুফুরির বাধা দিচ্ছি না এটা তার চিনি যেটা করবেন আমি তার ধর্ম পালনের সকল সুযোগ দেব তার ধর্মীয় মূল্যবোধে কোনোভাবে আঘাত দেব না তার সাথে কথা বললে ভদ্রতার সাথে কথা বলবো এগুলো করে আন নির্দেশ করেছে বারবার বিভিন্নভাবে কিন্তু তার মানে এই নয় তার এই শিরকে নিবজ্জিত থাকা অবস্থায় আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার হৃদয়কে মুক্ত করে দেব তার সিরকের প্রতি আমার কোনো আপত্তি থাকবে না তাহলে বোঝা যাচ্ছে ইমানটা আমার ভিতরে নেই ইমানের সবচেয়ে বড় দাবি সীরকে ঘৃণা করা সেটা আমার ভিতরে নেই আর সিরকে যিনি জড়িয়ে থাকেন অন্তত যতক্ষণ জড়িয়ে আছেন তার প্রতি আমার আপত্তি থাকবেই আর ইমানের বড় দাবি তাওহিদকে সবচেয়ে ভালোবাসা আর এই তাওহিদ যার বিষয়ে আছে তার প্রতি আমার মমতাবোধ থাকবেই আন্তরিক মমতাবোধ থাকবেই যতই কিছু আহা লোকটা আল্লাহর তাউহিদে বিশ্বাস করছে রসুল্লা সালাম রিসালাতে বিশ্বাস করছে সমাতে দর্শক কাজে এই বিষয়টা আমাদের ভুললে চলবে না যে প্রতিটি মুমেন্ট প্রতিটি মোমেনের ওলি, কোনো মুমেন্টকে তার পাপের কারণে তার অন্যায়ের কারণে কুফুরি পর্যায়ে না যাওয়া পর্যন্ত স্পষ্ট কুফুরিতে লিপ্ত না হওয়া পর্যন্ত তাকে এই পাপের কারণে খারাপ বলা অর্থাৎ অন্তর থেকে দুঃস্মনী ভাবে এনে দেওয়া সম্পূর্ণ বের করে দেওয়া আর কোনো ব্যক্তি রসুল্লাহ গাড়ি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে কিছু ভালো কাজ করছে বলে তাকে আন্তরিক বন্ধু বানিয়ে ফেলা দুটোই একই রকম অপরাধ কাজী আল্লাহ এবং তার রসুল সোলাল আসাল্লাম যদি আমাদের অন্তরে সর্বোচ্চ স্থানে থাকেন তাহলে অবশ্যই তাউিদ এবং রেসালাতের ইমান যার আছে তিনি আমাদের অলি হবেন অন্তর তার জন্য উন্মুক্ত হবে আর যিনি শির এবং কুফুরিতে লিপ্ত রয়েছেন তার প্রতি আমরা সামাজিক সকল দায়িত্ব পালন করব তার প্রতি আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু তাকে আমরা অন্তরের বন্ধু গ্রহণ করার অর্থ তার শির্ক এবং কুফুরিকে স্বীকৃতি দিয়ে দিলাম আমি সমান্ত দর্শক এজন্যই আল্লাহ বলেছেন প্রতিটি মোমেন প্রতিটি মুমেনের ওলি নারী পুরুষ অভিভাবক বন্ধু আর এই বেলায়াত আন্তরিক বন্ধুত্ব আন্তরিক সম্পর্কের যে প্রেম ভালোবাসা জন্ম নাই এটাকে কোরআন এবং হাদিসের আলোকে ওলামে কেরামগণ আল হব্বু ফিল্লা বা হব্বুলিল্লাহ বলেছেন আল্লাহর জন্য ভালোবাসা দুনিয়াবি জাগতিক স্বার্থে নয় শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা রক্তের জন্য ভালোবাসা থাকে দলের জন্য ভালোবাসা থাকে দেশের জন্য ভালোবাসা থাকে আমরা বিদেশে গেলে যখনই দেখি যে লোকটা আমার দেশের একটা আন্তরিকতা আসে এটা আসবে খুব স্বাভাবিক আমরা এমন একটা পোশাক পছন্দ করি আমাদের একজন নেতার পোশাক আমাদের একজন প্রিয়জনের পোশাক এক জায়গায় ওই পোশাকের একজন দেখলে আমাদের মনের ভিতরে একটা আকর্ষণ চলে আসে খুব স্বাভাবিক এই যে আন্তরিকতা এটা সর্বোচ্চটা হবে আল্লাহর জন্য আল হব্বু ফিল্লাহ ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই অপছন্দ করা এ ব্যাপারে এর মূলনীতিটা আমাদের বুঝতে হবে আল্লাহর জন্য কাকে ভালোবাসবো যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে আর কার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কিভাবে জানবো ভিতর দেখা যায় না হ্যাঁ আল্লাহ জানার ব্যবস্থা করে দিয়েছেন ইমাম বখারি রাহমা তার সহি গ্রন্থে একটা অধ্যায় শুরুতে লিখেছেন أرده نامكورن كورسين بابو علامات الحب في الله لقوله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني الله جنب حلو بشار علامت کی علامت الله قراني بولدية سين تم رجو دي, دي الله كيف حلو بشتاكو تولي عمار اتباع كورو تارماني رسول الله صلى الله عليه وسلم اتباع بحتي تي الله جنب محبته بي كيانو كارون شبايت الله محبته دابي كوري امرا شبه আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ যে আল্লাহকে ভালোবাসতে হলে রসল্লাহ সাল্লামের এতে বা অনুসরণ করতে হবে কাজে আল্লাহর ভালোবাসা সত্যিকার ভালোবাসা হৃদয়ে আছে কিনা এটা জানার ব্যাহিক উপকরণ আমাদের একটাই আলামত একটাই যে সে রসুল্লাহ সাল্লাহ আসলামের অনুসরণ অনুকরণ করছে কিনা যার ভিতরে রসুল্লাহ অনুসরণ অনুকরণ যত বেশি তাকে তত বেশি আল্লাহর জন্য ভালোবাসতে হবে সম্মানিত দর্শক কাজেই এই মাপকাঠিটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে আর এর ভিত্তিতেই আমাদেরকে মোমেনদের ভালোবাসতে হবে এর্তে বার করে তিনি যেগুলো করেছেন সেগুলো যে যত বেশি করে তিনি যতটুকু গুরুত্ব দিয়েছেন ততটুকু গুরুত্ব দেয় তিনি যেটা করেননি সেটা করে না তার অনুকরণ যার ভিতরে যত বেশি আমার দল সবকে ছোট করে রেখে শুধুমাত্র রসল সালাম রেখে আমরা যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারি সেটাই হবে আল্লাহর জন্য ভালোবাসা আর যদি ক্ষেত্রে এক্ষেত্রে রসল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ এর্তেবা সন্না এগুলো ছাড়াও অন্য কোনো কিছু ঢুকিয়ে ফেলি রাজনৈতিক জাগতিক ধর্মীয় মতামত ইস্তিহাদ তাহলে পারে সেটা আর আল্লাহর জন্য ভালোবাসার পর্যায়ে পুরোপুরি থাকবে না কাজী এই আলামতটা আমরা বোঝার চেষ্টা করি সম্ম দর্শক আমরা সমাজের সকল মানুষই মুসলিমগণ মুসলিম সমাজের সকল মানুষ নিজেদেরকে রসল্লা সাল্লাহ আসলামের অনুসারী বলেই মনে করি কিছু কিছু বিষয় হয়তো অনুসরণ করি কিন্তু আমাদের ভুল হয়ে যায় রসল্লা সাল্লাহ আসলামের অনুসরণে এবং মহব্বতের ভুলগুলো না বুঝতে পারলে আল্লাহর জন্য ভালোবাসার নামে আমরা মহাপিলিপ্ত হয়ে পড়ব এই রসল্লা অনুসরণের বিষয়টা ভালো করে বুঝি আমরা রসল আসাল্লাম অনুসরণ মানে আংশিক অনুসরণ নয় রসল আল্লাহ রাত্রে তাহাজ্জোত পড়তেন কয়েক ঘন্টা আমি তাহাজ পড়ি আমি অনেক বেশি পড়ি রসুল্লাহ সাল্লাম থেকে এটাও অনুসরণ হলো না আপনি বলতে পারেন অনেক হাদিসে সোয়াফিলত আছে কাজে একটু বেশি পড়লে সমস্যা কি রসুল্লাহ সাল্লাম নিষেধ করেন না এটা জায়েজ না এটা ভিন্ন প্রশ্ন কিন্তু অনুসরণ মানে ঠিক তার মতো হওয়া আর এই জন্যই রসল্লাহাম মানা অনুসরণ এটাকে কর্ম এবং বঞ্জন উপয় ক্ষেত্রে করতে বলেছেন দুটোর মিলেই সুনত বলেছেন আর এটা না বুঝলে আমরা ভুল করব রসল্লা সাল্লাসাল্লামের সাহাবে কেরামগণ যখন পুরো মাস রোজা রাখার চিন্তা করেছেন রসল না এটা আমার সন্নত না আমার সুন্নত কিছুদিন রোজা রাখা কিছুদিন বর্জন করা কাজেই বর্জন এবং অর্জন কর্ম এবং পরিত্যাগ দুটো সমান ভাবে না মানলে কিন্তু আমার সুন্নতকে অপসন্দ করে ফেলতে পারো কিভাবে আমি রাত্রে কয়েক ঘন্টা তাহাজ পড়ি তুমি সারা রাত পড়ো মনের আবেগে দিন পড়তে পারো হাতির এসেছে কিন্তু তুমি যদি এই সারা রাত পড়াটাকে আউলা মনে করো আমার পদ্ধতি অর্থাৎ তিন ঘন্টা তাহায তিন ঘন্টা ঘুমানো এটার চেয়ে ঘন্টা নয় ঘন্টা একটা তুমি উত্তম মনে করে ফেললে তার মানে তুমি ইচ্ছায় অনিচ্ছায় জেনে অথবা না জেনে আমার সুন্নতটাকে ছোট মনে করলে কামালের জন্য মুক্তির জন্য আল্লাহর আমরা সুনতের বাইরে চলে যাই তখন মাপকাটি হয়ে যায় রসুল্লাহ সাল্লাম না মাপকাটি কাটিছে অন্য কেউ অর্থাৎ এক ব্যক্তি রাত্রে দু তিন ঘন্টা তাহাজ পড়ে আরেক ব্যক্তি সারা রাত পরে আমাদের মহব্বত সারা রাতের উপরে এসে যায় কারণ আমরা অমোক কম কমক বুজুর্গ সারা রাত পড়েছেন এটাই বেশি ভালো আর এটাকে বেশি ভালো করতে যেয়ে রসুল্লাহ সালাম সুন্নতটাকে ছোট করে ফেলার প্রবণতা এসে যায় দর্শক আপনি হয়তো বলবেন তাহাজের ব্যাপারে এমন কথা তো শুনি না কিন্তু অন্যান্য অনেক সুন্নতের ব্যাপারে এমন কথা আমরা অনেকেই বলে ফেলি রসুল্লাহ আসালাম যে কী করেছেন কিভাবে করেছেন দরুদ পড়েছেন সালাম পড়েছেন সালাত আদায় করেছেন তিনি কিভাবে করেছেন এটা আমরা জানি আমরা অনেকেই জানি রসুলাম এইভাবে করেননি তিনি এতটুকু করেছেন কিন্তু যুক্তি দিই সবকিছুকে রসুল্লাহাম সুন্না মতো হয় তিনি করেননি নিষেধ তো করেননি করলে অসুবিধা কি এই সব কথার একটাই কারণ অন্তরের ভিতরে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতে প্রতি অবজ্ঞা রয়েছে যদিও আমি নিজেকে সুন্নি বলে দাবি করছি আমার অন্তর কেউ না জানলে আমার রব জানছেন রবের সামনে একদিন দাঁড়াতে হবে কাজেই রসুল্লাহ সাল্লা পরিপূর্ণ অনুসরণ এবং তার সুন্নতের পরিপূর্ণতায় বিশ্বাস না করলে আল্লাহর জন্য ভালোবাসার এবাদত অর্জন করতে পারব সম্ভানত দর্শক আজকে আর আলোচনা প্রলম্বিত করতে পারছি না সময় শেষ হয়ে গিয়েছে বিদায় নিচ্ছি আপনাদের থেকে পরবর্তী পর্বে আল্লাহ তালা তৌফিক দিলে আমরা আলোচনায় ফিরে আসব ততক্ষণ আল্লাহ আমাদের ভালো রাখবেন এই আশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি لهহলা মহাম্মদের ননে বিলু িয়ে আলা আলহ ওয়াস হাবে আজমাইন ও সালাম আলকুম ও আহমেদউল্লাহ